প্রশ্নটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে বাংলাদেশ সেনাবাহিনী একটা পেশাযক্ষ সেনাবাহিনী সুপ্রশিক্ষিত সেনাবাহিনী এবং একটা সুশৃঙ্খল সেনাবাহিনী এবং আমি মনে করি তারা এই পেশা দক্ষতার মধ্য দিয়ে কিন্তু জাতীয় আন্তর্জাতীয় অঙ্গনে অনেক সুনাম অর্জন করেছে নন্দিত হয়েছে তো এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেখানে আমি মনে করি সেনাবাহিনী খামাখাভাবে জড়িত হয়ে কিছু বদনাম তারা নিয়ে এসেছে তো আমি মনে করি যে সেনাবাহিনীকে তার যে পরিধি আছে দায়িত্ব পরিধি তার মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে দেশের প্রতিরক্ষা এবং দেশের সরকারের যেভাবে প্রয়োজন সেভাবে নিজেকে নিয়োজিত করা এবং ট্রেনিংয়ের মধ্য দিয়ে প্রশিক্ষণের মধ্যে দিয়ে সর্বদা প্রস্তুত রাখা বহিরশত্রু আক্রমণ থেকে নিজেকে প্রস্তুত রাখা এবং ইন্টার্নাল সাবভারশন যেটাকে বলবো সেটাও একটা বিরাট ঝুঁকি কিন্তু আর নিরাপত্তার জন্য সেটার জন্য প্রস্তুত থাকে তো আপনি যে প্রশ্নটা বললেন আমি মনে করি সেনাবাহিনী তার নিজের দায়িত্ব এবং তার কর্ম যে চার্টার অফ ডিউটিজ আছে তার বাইরে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 থেকে বের হতে পারেনি এবং একটা ডিজাস্টার হয়ে গেছে বিশেষ করে ডাল ভাত যেটা বিডিআর বিডিআর যে কর্মসূচিটা নেয় সেটা কিন্তু অনেক আমাদের জন্য একটা খারাপ ইয়ে নিয়ে আসে হ্যাঁ তো আপনার সাথে আমি যেটা বলতে চাবো যে সেনাবাহিনী তার দায়িত্ব যেটা প্রফেশনাল দায়িত্ব তার তার বাইরে তার যাওয়া উচিত নয় এবং যদি সরকার প্রয়োজন মনে করে নিশ্চয়ই আদারওয়াইজ আমরা একটা ডেভেলপিং কান্ট্রিও একটা অনুন্নত দেশ অনেক ধরনের প্রয়োজন হয় সরকারে। সেখানে ইউনেডোফ সিভিল পাওয়ার তারা কাজ করতে পারছে এবং করছে যেখানে আমি মনে করি একটা হয়তো বিরাট একটা ডিজাস্টার হয়ে গেল ন্যাচারাল ডিজাস্টার সেই সেখানে ত্রাণ পুনর্বাসনে এগিয়ে যাওয়া অথবা আমাদের এখানে যেমন পানির সংকটে সেনাবাহিনী যাচ্ছে পানি সংকটের সমস্যা সমাধান করতে যাচ্ছে অথবা অন্য কোনো ব্যাপারে তারা নিয়োজিত হয় সেটা ইনির অফ সিভিল পাওয়ারে ঠিক আছে কিন্তু যেখানে ফাইন্যান্স ইনভলভ যেখানে টাকা পয়সা ইনভলভ যেখানে বিজনেস এবং ইন্ডাস্ট্রি এগুলো থেকে আমি মনে করি সেনাবাহিনী যত দূরে থাকবে আর তত সেনাবাহিনীর জন্য বঙ্গল জাতির জন্য মঙ্গল তো এই যে বাংলাদেশ সেনাবাহিনীর এবং শুধু সেনাবাহিনী নয় নৌবাহিনীও বিভিন্নভাবে বিভিন্ন বাণিজ্যিক প্রকল্পে জড়িয়ে পড়েছে তার আগে যদি আমরা ধরি যে শুধুমাত্র সেনা সেনাকল্যাণ সংস্থা এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এই দুটো প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা এবং ট্রাস্টের আওতাধীনে যতগুলো বাণিজ্যিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে হোটেল বলুন ব্যাংক বলুন সিমেন্ট কারখানা আইসক্রিম ফ্যাক্টরি কিংবা ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি एग्लोता कि सरकार फेरत दिए देखा उचित ना कि एग्लो जो परिचालना कर हिसाब से आसा उचित না আপনি ঠিকই বলেছেন সব জিনিসের মধ্যে স্বচ্ছতা আসা উচিত সেনাবাহিনী যেটাই কাজ করবে সেটা তো স্বচ্ছতার মধ্যেই আসতে হবে তাদের আনসারেবল হতে হবে এবং তাদের ট্রান্সপারেন্সি থাকতে হবে জবাব থাকতে হবে সব কিছু দিয়ে তবে যেটা কথা আপনি বললেন সেনা কল্যাণ সংস্থা যেটা সেনা কল্যাণ সংস্থা কিন্তু এটা প্রতিটা দেশের আর্মিতেই কিন্তু এটা প্রচলিত জিনিস এটা আমাদের দক্ষিণ এশিয়ায় সব দেশে আছে পাকিস্তান আছে বাংলাদেশ ভারতে আছে ভারতের সেনা কল্যাণ সংস্থা অনেক অনেক বড় এবং তারা বিশেষ করে সেনাবাহিনীতে যারা টায়ার্ড লোক সেখানে বিরাট ধরনের একটা সংখ্যা সোলজার্সরা এয়ারম্যানরা সেলার্সরা তাদের তাদের বিভিন্ন ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাদের হাত বাড়াতে হয় তাদের তো এখন যেটা সেটার জন্য ডিগনিটি তারা মেনটেন করতে পারে অ্যাজ এ সোলজার এজ এ সেলার এজ এয়ারম্যান তো সেই জন্যে আমি মনে করি যে সেনাকাল্যাণ সংস্থারের যে কর্মসংস্থ সেটা কিন্তু এটা এটা আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস একটা এবং সেটার মধ্যে একটা অর্গানাইজেশান আছে এবং মোস্টলি তারা রিটায়ার্ড লোকজন ওখানে কাজ করে বাট দেয়ার আনসারবল টু দে আর্মি হেডকোয়ার্টার তো সেটাকে কিন্তু আমি ওইভাবে সেনাবাহিনী জড়িত হয়ে গেল কোনো বিজনেস এন্টারপ্রাইজে বা কোনো শিল্প কারখানায় বা কোনো একটা ব্যবসা বাণিজ্যে এটা আমি একভাবে মনে করি না আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী একটা ডিসিপ্লিনড অর্গানিসের মধ্যে থাকে এবং সেখানে তাদের জবাবদেহিতা বা আপনি যেটা বললেন যে এক্সপার্টাইজ যেটা আছে সব কিছু মিলে অনেক সময় সরকার কিন্তু একটা লস এন্টারপ্রাইজকে কিন্তু তারা যখন দেখে ওটাকে উদ্ধার করার জন্য স্যালভেজ করার জন্য সেনাবাহিনীকে ডাক দেয় অথবা নৌবাহিনীকে দেয় যেমন আমি মনে করি যেটা আপনি বলছেন যে ডিজেল প্লান্ট ডিজেল প্লান্ট তারা নেওয়ার পরে কিন্তু তারা ভাবে ওটাকে ইম্প্রুভ করছে কিন্তু এবং তারা বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে তাদের যে যানবাহন আছে এবং অন্যান্য জিনিস আছে সেগুলোও তারা কিন্তু অনেক সেলফ সাফিসিয়েন্ট হয়েছে সেই নেভি নেভি তারা নিয়েছে খুলনা শিপয়ার্ড হ্যাঁ সেই শিল খুলনা শিপিয়ার্ড তারা ডেভেলপ করছে এবং নেভির অনেক পেট্রোল ক্রাফট ওখানে হচ্ছে অনেক জাহাজ নির্মাণ হচ্ছে এবং তারা ওটাকে একটা অর্থকরী একটা সংস্থানে গেছে তো निर्भर करी सरकार सेंाबिन दक्षता जबबदहता स्वच्छतार मध्य दिए कितु व्यापकभवे जमन हम मन कर ओन इलेवे पोस्ट वन इलेवेन अनेक बेपारे ता इनवल्व हो गलो डाल भात बीडियर एवं आर्मी तो विभिन्न सेगल के तरा सर थका আপনার কি মনে পড়ে যে এই যে আপনি চেয়ারম্যান ছিলেন সে সময় এই ডিজেল প্লান্ট বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এটা সেনাবাহিনী কাছে হস্তান্তরের প্রস্তাব সরকারিভাবে পাশ হয় তো আপনার কমিটিতেও সেটা আলোচিত হয়েছিল বিষয়টা এই ডিজেল প্লান্টার বাংলাদেশ রাইফেলসিং কমিটি কিন্তু ডিজেল প্লান্টের কথা কিন্তু না সেটা ছিল যেটা রাজেন্দ্রপুরে রাজেন্দ্রপুরে যেটা রাইট রাইট মেশিন টুল ফ্যাক্ট্রি মেশিন টুল ফ্যাক্টরির কথা আমি কিন্তু বলছি আমি ডিজেল প্ল্যান্ট সম্বন্ধে কিছু জানি না এবং ডিজেল প্ল্যান্ট সম্বন্ধে আমার এতে কিন্তু মোটেই আলোচনা হয়নি নিশ্চয়ই এটার পরবর্তীতে ব্যাপার কিন্তু মেশিন টুল ফ্যাক্টরি আমরা এটা সরকারের ইতে তাদের নির্দেশে এটা সেনাবাহিনী নেয় এবং সেনাবাহিনী কিন্তু এটা একটা ভালো অবস্থানে নিয়ে আসে যে কথা আমি বললাম প্লান্ট ডিজেল প্লান্ট সময় আমার কোনো আইডিয়া নেই কিন্তু এখন এখনও ডিজেল প্লান্ট আমি জানি না এটা কার হাতে আছে তবে আমার আপনার সাথে আমি একমত হব যে সেনাবাহিনী যত তাদের নিজের দায়িত্ব পরিধির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে ততই তারাও আরও পেশাধ্যক্ষ থাকবে বিতর্কের ঊর্ধ্বে থাকবে সেটাই ভালো এখন যেহেতু বাস্তবতা হচ্ছে যে ওই সমস্ত কল্যাণ ট্রাস্ট বা ওয়েলফেয়ার ট্রাস্টের বাইরেও সেনাবাহিনী নিজেই সরাসরি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের মতন প্রতিষ্ঠান পরিচালনা করছে তো আপনি যেমন বললেন যে এরা লাভজনক প্রতিষ্ঠানে এখন রূপান্তরিত হয়েছে এখন কি তাহলে সেনাবাহিনীর উচিত এটা আবার সরকারকে ফিরিয়ে দেওয়া বা অন্য কোনো বেসরকারীকরণের প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া তাদের এখান থেকে সরে আসা উচিত না আপনার সাথে আমি একমত হব এবং আমি বলবো যে নিশ্চয়ই সেনাবাহিনী আমাদের কিন্তু অত্যন্ত সীমাবদ্ধতা আছে আমাদের ম্যান পাওয়ারের সীমাবদ্ধতা জনসংখ্যার সীমাবদ্ধতা হ্যাঁ সৈনিক সংখ্যার সীমাবদ্ধতা আমাদের কাজ অনেক ব্যাপক তো সেই হিসাবে আমি মনে করি যদি তারা এটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করলো যে সেলভেস করলো তারপরে তারা সরে আসা উচিত হ্যাঁ আমি তাই মনে করি হ্যাঁ অ্যাকসেপ্ট মনে করি যেমন অর্ডিনেন্স ফ্যাক্টরি অর্ডিনেন্স ফ্যাক্টরি যেহেতু এটা পুরোপুরি সেনাবাহিনীর আওতায় থাকা উচিত সেখানে অনেক কিছু সিক্রেট ব্যাপার আছে এবং সেখানে আমি মনে করি এটার কিছু গোপনীয়তা ওগুলো রক্ষা করা উচিত এবং এটা সব দেশেরই সেনাবাহিনীর দ্বারাই পরিচালিত হয় তো এছাড়া বাকিগুলো থেকে তারা সরে আসতে পারে হ্যাঁ তবে আবার বলবো ডিজেল প্ল্যান্ট সম্বন্ধে আমার মোটেই কোনো আজ ইয়ে নাই এটির সম্বন্ধে বলবো যে মেশিন টুর ফ্যাক্টরি ওরা মনে করছে যে সেনাবাহিনীর যে যানবাহন অন্যান্য যেগুলো তাদের প্রয়োজনীয় জিনিস সেগুলোরও কিন্তু তারা অনেক কাজ করছে তো এটা ডিপেন্ড করবে এটা আমি মনে করি সরকার এবং সেনাবাহিনী একসাথে বসে এটা একটা সিদ্ধান্তে আসতেই পারে